নাফিয়াই রহমতুল্লাহ আলাইহি বর্ণিত যে ইবনে উমর রদাল যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দুহাত উঠাতেন আর যখন রুকু করতেন তখনও দুহাত উঠাতেন অতঃপর যখন সামি আল্লাহমান হামিদা বলতেন তখনও দুহাত উঠাতেন এবং দুরাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দুহাত উঠাতেন এ সমস্ত আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত বলে ইবনে উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু বলেছেন এই হাদিসটি হাম্মাদ ইবনে সালাম ইবনে উমর রদিউল্লা তাহ আনহু সূত্রে নবী সাল্লা সাল্লাম হতে বর্ণনা করেছেন ইবনু তাহমান আয়ুব ও মুসা ইবনু উকবাহ রহমতুল্লাহি হতে এই হাদিসটি সংক্ষেপে বর্ণনা করেছেন